بَدَعْنَ بِاسْمِ الله وَبِالصَّلَاةِ اللَّهِ أَلَى رَسُولِ اللَّهِ وَعَلِهِ اللَّهِ الحمد لله الحمد لله وكفاء والسلام على عباده اللذين اصطفاء أما بعد شكرا لكم شكرا الله سبحانه وتعالى جلنا দরুদ এবং সালাম প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সল্লী ওসাল্লামের প্রতি সম্মানিত মূল্যবান আলোচনা শুনছিলেন আমাদের পূর্বাঞ্চলীয় সমস্ত বিভাগের সমস্ত ইসলামিক সেন্টারগুলোর ভিতরে বাংলাদেশের দায়ীদের ভিতরে অত্যন্ত উল্লেখযোগ্য আমার অত্যন্ত পরম শ্রদ্ধা মুরব্বী শেখ আবদুল্লাহ কাউল্লাহ মুখ থেকে মূল্যবান আলোচনা সময় উপযোগী কিছু কথা শুনছিলেন আল্লাহ আমাদেরকে মূল মেসেজটা নেওয়ার তোরা আজ আমরা আলোচনা করব ইনশা আল্লাহ একটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রসঙ্গে সেটা হলো বিবাহ যেটার কথা শুনলে আমরা অবিবাহিতরা অনেক খুশি হই বিবাহিতরা আমাদের অনেক সুখ স্মৃতির কথা মনে পড়ে সে বিবাহ প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ আর এই বিষয়টিকে আমি বাছাই করেছি এই জন্য যে আমাদের দেশে আমাদের মুসলিমদের সমাজে ইসলামের যত বিষয় আছে ব্যবসা বাণিজ্য করার সময় আমরা ইসলামকে বেমালুম ভুলে যাই চাকরি বাকরি করার সময় ইসলামকে মনে রাখি না खेतखाम <गेद> कसकार दुनिया भी अन्न क्या एग्जार मोटे स्मरणा क्या इन स्मरण कर इसलम के टेने आनील करी ए रखे विषय आमजी हक और बेनमी सुधखोर हक और घुसखोर चोर हक আর ভালো মানুষ সব লোকেরা বিবাহটা করার সময় চেষ্টা করে যে একজন মৌল বিশা কোরআন হাদিস বিবাহটা পড়াই দি ঠিক না নাহলে বিয়ের সাদী এমন একটি বিষয় যে এখানে অন্তত কোরআন হাদিস আলোকে বা ইসলাম এর আলোকে বিয়েটা হোক এটা সবাই চায় আমাদের এক ওস্তাদ ছিলেন খুব রসিক উনি বলেন যে একবার এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি আমাদের জন্য জামাই বলতেছে দোয়া করিয়েছে তো হুজুর রসিক টাইপের বলে যে কি বেটা বিয়া শাদি পড়লাম অন্তত দুই এক হাজার তো দিবে কমপক্ষে এদের হাত বাইর করে মোশামাক করে লম্বা দাঁতগুলা সব করে দিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে তো হুজুরে কয়তো বাবা হা দিয়া তো এই বাবা এই দোয়া উল্টা পড়ো উল্টা পড়ো বিয়ে ভাঙো বিয়ে যেটা তখন পড়াইছি ওটা ভেঙে দাও পড়ো জামাই বলতেছে না না থামেন থামেন থামেন খবরদার উল্টা দোয়া বন্ধ করেন ভাই দিনের ইসলামের কোন বিষয়কে আমরা নিজের জীবনের সঙ্গে মাখাই না এক দুইটা বিষয় ইসলামকে মাখাই সেখানেও পদে পদে পদে পদে আমরা আমাদের मिकंडपूर्ण सेवा गुना कुसंस्कार समाज प्रचलित आगे सम्पर्तोमद्ला बसिभाग लोक विवाहित तो अपना आज सामने तो करना तो যে আমরা সবাই বিবাহিত বা অধিকাংশ মানুষ বিবাহিত হলেও আমাদের বিবাহের প্রত্যেকে হব সেক্ষেত্রে আলোচনা হবে এগুলো জানার দরকার আছে আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বলা আর সবাইকে সেগুলোর উপর আমল করার তফিক দান করে দিনী ভাইয়ারা বিবাহ সংক্রান্ত কথা বলতে গেলে এক নম্বর যেই ভুলটি আমরা করে থাকি বিবাহ কেন্দ্রিক ভুল সেটা হলো। হল বিবাহ না করে বৈরাগ্যতা অবলম্বন করা এরকম একটা প্রবণতা আমাদের সমাজে খুব সামান্য সংখ্যক মানুষের ভিতরে আছে বেশিরভাগ মানুষ আলহামদুল্লাহ বিবাহ করতে চায় কিন্তু কিছু লোক আসে যারা বিবাহ করতে চায় বিবাহ কেন করে না অনেকে মনে করে কুমারিত্ব চিরকুমারিত্ব অবলম্বন করা বা বৈরাগ্য অবলম্বন করা এটা খুব ভালো কাজ এরকম কিছু লোক আসে না ভাই আমাদের সমাজে আছে কম থাকলেও কিছু লোক আছে যে বিবাহসাদী করে না কেন চিরকুমার এটা কিন্তু শুনতেও মনে হয় যে খুব ভালো একটা কিছু না চিরকুমার বলে না অনেক লোক বুড়ো হয়ে গেছে আশি বছর পঞ্চাশ বছর বয়স বলে যে উনি চিরকুমার এখনো বিবাহসাদী করেন নাই আমাদের রাজনৈতিক অঙ্গনেও সব দলেই কম এরকম দু একজন নেতা আসে চিরকুমার এখনো বিবাহসাদী করে নাই অর্থাৎ উনি ওনার গোটা জীবন জনগণের জন্য যারা কখনো বিয়ে শীত করে নাই যেমন করে এবং তার একটা কারণ এটাও যে তিনি বিবাহ পর্যন্ত করেননি পৃথিবী ভাইয়েরা বিবাহ না করে যেকোনো কল্যাণমূলক কাজের জন্য নিজের জীবনকে ব্যয় করা এই জন্য এই ভেবে যে বিবাহ করলে আমি কি হয়ে যাব। সংসারে ব্যস্ত হয়ে যাব তার আমি ওই সময়টা পরিপূর্ণভাবে দেব কাকে জনকল্যাণমূলক কাজে কোন ভালো কাজে এই চিন্তা টুকুর সঠিক না বেঠিক বিশেষ করে বুদ্ধদের ভিতরে এই প্রবণতা আছে যে তারা বৈরাগ্যতা অবলম্বন করে প্রিয়দিনী ভাইরা আল্লাহ স্মাত দুনিয়াতে যত নবী রসুল পাঠাইছেন তাদের প্রায় সকলে এক দুইজন বাদে প্রায় সকল নবী বিবাহ সাদী করেছেন তাদের চাইতে কল্যাণমূলক কাজ করা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে আটত্রিশ নম্বরে আয়াত বলেন আমাদের নবী করিম সাল্লাম করে হে রাসুল আপনার আগে বহু নবী রাসুল আমি দুনিয়াতে পাঠাইছি এবং তাদের স্ত্রী ছিল সন্তান সন্ততি ছিল তাহলে আমাদের নবী এবং তার আগে যত নবী ছিলেন তাদের প্রায় সকলকে এক দুজন বাদে প্রায় সকল নবীকে আল্লাহ বিবাহ সাদী সংসার এগুলোর সঙ্গে জড়িত করেছেন তাহলে বোঝা গেল যে ভালো মানুষ হওয়ার জন্য বিবাহ কোন বাধা নয় বরং বিবাহ করা একটা ভালো কাজ বিবাহ করা কি একটা ভালো কাজ আচ্ছা বিবাহ করা কি ফরজ না শুননা তা আপনাদের কি মত सुभान अल्ला। <laughs> अच्छा अल्लाह मात्र तीन चार ठीक है नाम बहुवार मानुष कर प्रचलित सम्पर्वाहरज খুব জোর করে বলে এটা মজার এবাদতো ফরজ খুব জোর করে বলে ভাই কথা ঠিক আছে বিবাহ ফরজ হয় বিশেষ ক্ষেত্রে সাধারণভাবে বিবাহ ফরজ না সাধারণ অবস্থাতে বিবাহ কি সুন্নাথ সাধারণ অবস্থাতে বিবাহ কি স্বাভাবিক অবস্থায় সুননাথ হালাতে দারের মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন বিবাহ আমার সুননাথের অন্তর্ভুক্ত তাহলে বিবাহ করাটা মূলত সাধারণভাবে কি কোন ব্যক্তির জন্য গুনহে লিপ্ত হয়ে যাবে এরকম কোন সম্ভাবনা নাই এই ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থা বরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে স্ত্রী হক আদায় করার শারীরিক ক্ষমতা আছে এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা কি শুননা আর যদি এমন হয় যে না তার বিবাহ করার সকল সক্ষমতা তার কাছে বিদ্যমান না করলে সেই গুণাহে লিপ্ত হবে নিশ্চিত এমন কোন পরিবেশে আছে তখন তার জন্য বিবাহ করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় নিজের আত্মরক্ষার জন্য যাই তাহলে এক নম্বর বিবাহ না করে ভালো মানুষ হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করার নির্দেশ দেন নাইম সাল্লাহাম বলেছেন ফিল ইসলাম ইসলামে কোন কি নাই বৈরাগ্যতা নাই ভাইরা আমরা প্রবাসী যারা আসি এখানে আমাদের ক্যামেরাম যাই হোক তো যারা বিয়ে নি এখনো অনেকেই আছে। প্রবাসে প্রবাসের বাইরে তিরিশ পঁয়ত্রিশ বিয়ের কথা চিন্তা করতে পারে না করলে সমাজ সেটাকে কি করে খারাপ চোখে দেখে প্রিয়দিনী ভাইরা এটা খুব বাজে একটা প্রবণতা বিবাহ করতে হবে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যত দ্রুত আপনার কাছে কি আসে স্ত্রীর করার মতো ব্যবস্থা হয়ে যায় ডাইল ব্যবস্থা হয়ে যায় তত দ্রুত আপনাকে বিবাহ করার চেষ্টা করতে হবে আমাদের বেশিরভাগ মানুষ বিবাহকে আমরা বিলম্ব করি কেন যে এখনো কিছু করতে পারি না এটা বাড়ি এটা গাড়ি এ সমস্ত করতে করতে বিবাহ দেরি করি আর বিশেষ করে প্রবাসীরা তো তাদের চাহিদা আরো অনেক বেশি বয়ের জন্য দশগরি স্বর্ণ এটা সেটা ইত্যাদি যোগাড়া ছাড়া বিয়ে করে না যারা অর্থের অভাবে বিয়েকে দেরি করছেন বিয়ে সহজে করছেন না তাদের যেন একটা সুখবর আছে সুনানি তিরমিজির এক সহযোগিতা করাটা আল্লাহ নিজের উপরে কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন তিন শ্রেণীর মানুষ কারা কারা আল মুজাহিদ বিস্তা যারা জিহাদ করে কৃতদাস যে ব্যক্তি বিবাহ করছে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য গুনা থেকে বাঁচার জন্য এই উদ্দেশ্যে যে বিবাহ করেছে এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায় তাহলে বোঝা গেল হোক বা ছেলে হোক প্রিয়দিনী ভাইয়েরা বিবাহ দেরি করলে কি হবে বিবাহ দেরি করলে কি হবে বিবাহ দেরি করলে জেনা ছড়াবে সমাজে জেনার বিস্তার ঘটবে আল্লাহালা বলেন তোমাদের গোলামদের মধ্য থেকে তাদেরকে এবং যারা কুমারী অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ দাও বিবাহ দেওয়ার ব্যবস্থা করো ছেলে হোক মেয়ে হোক যারা বিবাহ করে ফেলছেন বাবা হইসেন বা হবেন ইসা আল্লাহ তাদের জন্য এই আলোচনাটি তাদেরকে বিবাহ দিয়ে দাও করা তারা যদি হয় অর্থের অভাবে থাকে। থাকে। কষ্টে আল্লাহ তালা তার নিজের করুণা থেকে আল্লাহ নিজের মেহরবানি থেকে নিজের দয়া থেকে তাদেরকে আল্লাহ ধনী করে দিবেন ভাই ধনী হওয়ার একটা বিশেষ আমল পাওয়া গেছে ধনী হওয়ার একটা বিশেষ উপায় পাওয়া গেছে ছেলে মেয়ে বিয়ে করি ধরেন দেখবেন ই আল্লাহ হয়ে গেছে আসলেও আপনারা যারা বিবাহ করেছেন বেশিরভাগ মানুষই আল্লাহ আপনার ঘরে যে আসছেন তার রিজিকেরও ব্যবস্থা আল্লাহ তালাই করে রেখেছেন আপনার মাধ্যমে আসবে কিন্তু তার রিজিকও আসবে আপনার কাছে অথবা প্রিয়দিনী ভাইয়েরা অর্থের অভাবে বিবাহ দেরি করা অথবা নিজের অধীনস্থ মেয়েকে ছোট ভাইকে বোন ছেলেকে বিবাহ দিতে দেরি করা এটা অন ইসলামিক প্রবণতা এটা কোন বিশ বছরের ছেলেকে যদি এইচএসি পড়াকালীন যদি ছেলেকে বিবাহ দেওয়া হয় চাকরি হয় না এখন সমস্ত ছেলেকে যদি বিবাহ দেওয়া হয় ছেলে মাত্র দু চারটা টিউশনই করে সংসার চালায় এবছর যদি বিবাহ দেওয়া হয় তো সমাজের সমস্ত মানুষ ওই বাবাকে ওই অভিভাবককে বলে খ্যাত খ্যাত বুঝুন তো মানে কি আর আমাদের সমাজে যার বিয়ে পড়াইতে যায় অনেক সময় আমরা দেশে থাকতে আমি প্রায় বিয়েটি পড়াইতে বিস্কুলে ঢাকাতে গেলে এক এক সময় গলত ধর্ম হয়ে যেতে হইতো যে বেটার বিয়ে পড়াইতে যাচ্ছি তার জামাই হিসাবে মানে নিজের কাছে মানুষের মনো হইতে কি বলেছেন তোমাদের জন্য যদি ছেলে হোক মেয়ে হোক যদি পাত্র পাত্রী পেয়ে যাও এমন কোন পাত্র অথবা পাত্রী পেয়ে যাও যার দিন যার দিনদারি যার তাকুয়া যার লি এর ব্যাপারে তুমি সন্তুষ্ট থাকতে সন্তোষজনক দিনদারি যার ভিতরে থাকে যার আখলাত দুটা জিনিস দিনদারি এবং কি আখলাত অনেকে একটা হাদিসের ভুল ব্যাখ্যা করে প্রচার করে টুমকাহল মার আতুলি আরব আইন এহাদিস হাদিস দিয়া অনেকে মনে করে যে বিবাহ করতে হয় বিক্রিম বলেছেন হলো যে ইরা যা কোম্মান্তর দাদি ই না হুহ তোমাদের কাছে যদি ছেলের জন্য প্রস্তাব নিয়ে আসে মেয়ে অথবা মেয়ের জন্য ছেলে পক্ষ এমন কোন ছেলে যদি পেয়ে যাও মোটামুটি যার দিনদারির ব্যাপারে যার আখ্লাখের ব্যাপারে তুমি সন্তুষ্ট হও তাহলে তাকে তোমরা কি করো বিবাহ দিয়ে দাও কি আর একটু মালদারের আশায় আর একটু বাড়ি গাড়ি আলার আশায় যদি দেরি করো ফেতনা ফাসাদ তাহলে আল্লাহর জমিনে ফেতনা হবে ফেতনা জেনা বেবিচার এগুলো বাড়বে এবং ফাসাদ আসবে। ভাইরা তাহলে বিবাহ যত দ্রুত সম্ভব করতে হবে চরিত্র হেফাজতের নিয়তে এবং অধীনস্থদেরকে যত দ্রুত সম্ভব হবে। আমাদেরকে তো এম এ পাস করার অপেক্ষা করবেন না তো ইনশাল্লাহ ছেলে এম বিবিএ করবে সে জন্য অপেক্ষা করবেন না তো ইনশাল্লাহ কয়জন বাবা পাওয়া যায় আমাদের সমাজে যে ছাত্র থাকাকালীন সময় একজন বিবাহ করানো কিন্তু খুব কঠিন এখানে আরেক আলোচনা চলে আসে এত পরিমান খরচ বিবাহ উপলক্ষে আমরা করি আমাদের সমাজে যে বিবাহটা কঠিন হয়ে গেছে যে করা সহজ হয়ে গেছে বিবাহ খুব সহজ জিনিস ভাই খুব সহজ ইসলাম যেভাবে কথা আপনি সেই বিবাহের কথা যদি বলেন তাহলে আমাদের দেশের প্রত্যেকটি এইচএসি পড়ুয়া ছেলেকে বাবা মা বিয়ে দিতে পারে বিয়ে করাতে পারে সেই ক্ষমতা ম্যাক্সিমাম বাবা মারাজ কিন্তু করানো হয় না ঠিক না ভাই ঠিক আপনারা করাবেন তো ইনশাল্লাহ জি সমাজ থেকে জেনার হার কমানোর জন্য আজকে কলেজ ইউনিভার্সিটি গুলোতে যারা পড়াশোনা করে প্রতিদিন পত্রিকার পাতা ঘুরলে দেখা যায় এদের এদের ভিতরে জেনা ব্যবিচারা ব্যাপক হয়ে গেছে যদি এই ছেলেগুলো বেশিরভাগ বিবাহিত হতো আরো নিচে নেমে আসত কারণ প্রত্যেকের মতো কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা বেশিরভাগ এরকম ভাবে গুনিপ্ত হয়ে যাচ্ছে এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার সমাজের এই প্রচলনটার উল্টা পথে চলা দরকার আপনারা চেষ্টা করবেন তো ইনশাল ছোট ভাই বোন নিজেদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত যদি হয় বিবাহ উপযুক্ত কখন হয় ভাই আমাদের সরকারের আমরা যে দেশে বসবাস করি সে দেশের সরকার আইন হলো আঠারো বছর এখন ঠিক আছে যে দেশে বসবাস করি সে দেশের সরকারের আইন লঙ্ঘন করার কথা আমি বলছি না ঠিক আছে একুশ বছর যদি সরকার করে একুশ বছর বয়স হলে মোটামুটি তার চলার মতো ব্যবস্থা আপনার বা তার কাছ থাকলে দিয়ে দিতে করবেন তো ইনশাল্লাহ দ্বিতীয় যে জিনিসটি হয় সেটা হলো পাত্রী দেখা পাত্রী দেখতে গিয়ে আপনার অনেকগুলো অন্যায় আমরা করি এর ভিতরে একটা হল পাত্রীকে পাত্র দেখার সুযোগ দেওয়া হয় খুব কম পাত্রীকে মেয়েকে সুযোগ দেওয়া হয় কম ছেলেকে দেখার অথবা বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের সমাজে ছেলেকে বেশি একটা দেখতেই দেওয়া হয় না যার দেখার কথা তাকে দেখতে দেওয়া হয় না কে দেখে বাবা বড় ভাই ভগ্নপতি দোস্তুলা ভাই ওই তো ভগ্নিপতি এরা না বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে দেখে হারাম আপনার আপনার বাবায় এখন এটা এমন একটা বিষয় আপনি আপনার বাবারে বলেন বাবা ওই মেয়েটারে বিয়ের আগে দেখতে হলে আমি দেখতে হবে তুমি দেখতে পারব না তাহলে আপনি আর ওই সংসারে ভাত পাইতে আর খাওয়ার কোন সুযোগ থাকবে না ঠিক না বাপাই করবো বাফরে বাপ এই পোলা বিয়ের আগে বলে যে আমার দেখো বিয়ে কি করব ঠিক না বিয়ের পরে তার বৌ সারা জীবন দেখতে পারবে কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত আপনার বাবার জন্য জায়জ নাই ছেলের বউ কি দেখে চয়েস করা এটা বুঝাইতে হবে ইসলাম যেটা আমার নির্দেশ না নির্দেশ পুরুষ হিসাবে আপনার পরিবারের পক্ষ থেকে একমাত্র অন্য কেউ না আপনার বোন দেখতে পারবে ভাবি দেখতে পারবে মায়ের দেখতে পারবে ভিন্ন কথা কিন্তু মুরব্বী মাতবর অথবা আপনার বাবা এদের কেউ আপনার স্ত্রীকে দেখতে পারবে না কথা কি ক্লিয়ার বলেন এইটার উপরে আমল আমাদের সমাজে কয় জায়গায় হয় ছেলেকে পাঠা দিয়েছে বাপ মামু আছে মাইর খাওয়ার উপায় না এসব কথা বললে কিন্তু এগুলো আগে নিজে বুঝতে হবে এরপর তোমরা মেয়েদেরকে বিবাহের যে প্রস্তাব দাও এ প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা নেই নবী করিম সাল্লাম এক সাহাবি বিবাহের নিয়ত করেছিলেন মোদিনাতে তখন তিনি বলেছিলেন তুমি কি ওই মহিলাকে দেখেছ যাকে বিবাহের সিদ্ধান্ত নিয়েছো। তখন আমি তো দেখি নাই তাকে তখন তিনি বললেন তখন বলেছেন যাও ওই মহিলাকে তুমি দেখো ওই মেয়েকে তুমি দেখো অন্য হাদিসে আসছে দেখলে মোহাম্মত বাড়বে দেখলে তাদের ভিতরে কোনো ত্রুটি থাকলে সেটা আপনি ফিরে আসতে পারবেন তাহলে দেখা সুযোগ করে দিতে হয় কিন্তু দেখবে কে ছেলে নাকি ছেলের বাবা বড় ভাই বগ্নিভতি গুনাহের কাজ কিন্তু এই গুনের কাজটা আমাদের সমাজে হয় কি হয় না আপনারা মেহরবানি করে এই হারামের বিরুদ্ধে প্রতিরোধ করবেন প্রয়োজনী ভাইয়েরা তিন নম্বর যে ভুলটা হয়ে থাকে সেটা হল বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে এই অনাচাপটা প্রচুর পরিমাণে হয় কথার কথা কোন এলাকার মানের বিবাহ করতে আসছে কোন গ্রামে বা কোন এলাকাতে ওই এলাকার মানুষের কাছে খবর নেওয়ার চেষ্টা করে যে ছেলেটা কেমন মেয়েটা কেমন কোন অসুবিধা আছে কিনা মানুষ এরকম খোঁজ খবর এই করে যখন যাদের কাছে খোঁজখবর নেওয়া হয় এরা হয় ওই মেয়ের পক্ষের অথবা ছেলের পক্ষের কাছের লোক হয় তাহলে একরকম হয় আর অথবা তাদের শত্রু হয় তাহলে আর এক রকম হয় ঠিক না পক্ষের লোক হলে বলে হাই হাই এই ছেলে এ তো ফুলের মধ্যে ভবিত্র এই মেয়ে মতো মেয়ে তো আপনি হাজার একটা পাইবেন না যদি তাদের পক্ষের লোক হয় মিথ্যা কথা বলে ওই লোকগুলো আর ধোকায় ফেলে দেয় বিপদে ফেলে দেয় অথবা যদি তাদের বিরুদ্ধে লোক হয় তো তো চান্স আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাই আপনাদেরকে কে বলছে এখানে হায় হাই রে খবরদার আর সামনে সর্বনাশ ঠিক না ভাই ঠিক এগুলা দুটা হলো মিথ্যা আরেকটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া তাকে ভালো বলা মানে কি মিথ্যা সাক্ষ্য দেওয়া আরেকটা হলো তোহমদ বা মিথ্যা হওয়াত দেওয়া কোনোটি ঠিক না বিবাহ সংক্রান্ত যদি কোনো বিষয় আপনার কাছে কেউ জানতে চায় ছেলে বা মেয়ে সম্পর্কে আপনার কর্তব্য হলো বা প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো সঠিক যেটা সে জানে তুলে ধরতে হবে আর না হলে যদি আমরা মিথ্যা তথ্য দেয় তাহলে সেটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কবিরা গুণা হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করেন প্রীতিনী ভাইরা বিবাহের ক্ষেত্রে আরেকটা ভুল হয় হল পাত্রী বা পাত্র নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্র বা পাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখে থাকি চেহারা সুরত শরীরের বাহ্যিক গঠন এবং সম্পদ এই জিনিসগুলাকে সবচেয়ে এই জিনিসগুলোকে একটা বড় ভুল বিবাহের ক্ষেত্রে দিনদারি এটা আমাদের সমাজে এখন আর দেখা হয় না একখানে শোনা হয়তো কোরআন খতম দিছে নাকি কোরআন খতম হলো দিনদারি এখন সেটাও করা হয় না জিজ্ঞাসা করা হয় না প্রিয়দিনী বাহেরা দেখুন স্ত্রী। একজন আল্লা ভু মোত্তাকি পারহেজগার কোরআন এবং সুন্নাহের অনুসারী স্ত্রী যদি আপনি পান এরকম মেয়ে যদি ঘরে আনতে পারেন তো পৃথিবীতে যত উপভোগের বস্তু আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগের বস্তু আপনার ঘরে চলে আসলো কোটি কোটি টাকা ব্যয় করে আপনি আপনার বাড়িকে আপনি আপনার বাংলো কে সাজালেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ফার্নিচার দিয়ে সাজালেন তো মনে রাখবেন ভাষ্য আজ দুনিয়া দুনিয়ার সবচেয়ে উপভোগ্য বস্তু হলো আপনার নেককার নেবা স্বামী ছেলে অথবা মেয়ে দুইটার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোনটাকে দিনদারিকে আজ দিন দাত কিন্তু দিনমজুর কোম্পানিতে গরিব মানুষ তিন চারশো বিয়াল স্যালারি পায় কয়জন মানুষ আছে নিজের বোন তার সাথে বিয়ে দিতে প্রস্তুত আছে এগুলো খুব কঠিন বাস্তবতা আমরা বেশিরভাগ মানুষের সমস্ত বিষয়ে কি করতে চাই না সেক্রিফাইস করতে চাই না পয়সাটা আগে থাক দেখি এরপর অন্য কিছু এজন্য বেশিরভাগ বিবাহ কি হয় অশান্তির কারণ হয়ে থাকে প্রীতি ভাইরা নবী করিম সদুল্লাহ আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলেছেন নাকার বিবিকে আল্লাহ বলেন কি দেখেনের চাইতে বেস্ট যদিও তোমাদের কাছে ভালো লাগে অনেক সময় ওই ফাসেক মুর্শেক শির করে অথবা গুনে কাজে লিপ্ত এরকম দুই নম্বর লোক তোমাদের কাছে বেশি পছন্দ পয়সাগুড়ি আসে সেজন্য কিন্তু বাস্তবে ভালো এবং বেস্ট হলো ইমানদার এবং দিনদার পরে অতএব সেই দিকটাকে লক্ষ্য রেখে তারপরে কি করতে হবে আপনার বিবাহ করার চেষ্টা করতে হবে পৃথিবী ভাইরা বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় কুকর্ম হলো মহারানা বাড়িয়ে দেওয়া রাখা মহারানা বেশি করে মহারাণা ধার্য করে বিবাহ করা আজকালকে তো দুই লাখ চার লাখের মহারানা খুব একটা হয় না এই সুন্ন নিসা ঢেই মেয়েদের মহারানাকে মহারানার ক্ষেত্রে বাড়াবাড়ি করি না অর্থাৎ অনেক বেশি মোহর ধার্য করিও না ছিলেন অথচ অথচ নিজের কোন স্ত্রীর মেয়ের বিয়ে বেশি মহারানা ঠিক করেন সেক্ষেত্রে যদি আপনি কি দেন চল্লিশ দিয়ে গুণ দেন তো যত দেড় হবে তত কত হবে চারশো তো আশি পাঁচ সর্বোচ্চ তার মহারানা চারশো তো আশি দেড়হাম মানে এক দেড় মানে কত তিন গ্রাম রূপা তাহলে চারশো আশি কে যদি কত হবে হাজার উপরে হবে রূপা গ্রাম গ্রাম এবং এই রূপা কিনতে যে পয়সা লাগে ওই পয়সা তাহলে এত অল্প ছিল তার মহারণা আর আমরা দশ লাখ বিশ লাখ দিই তাহলে মহারণা কম করে ধরতে হবে ভাই ছেলে হোক অথবা মেয়ে হোক মনে থাকবে তো ইনশাল্লা আজকালকে মহারানা বেশি ধরার একটা প্রবণতা হয়ে যায় কত ধরবে এটা নিয়ে বার্গেনিং করা হয়। তবে মহারানা কম দেওয়ার চেষ্টা করা উচিত ছেলে পক্ষে পক্ষের না মেয়ে উচিত কি করা মহারানার ব্যাপারে খুব বেশি বার্গেনিং না করা অল্প মহরে কি হওয়া সন্তুষ্ট হয়ে যাওয়া এবং ছেলে মেয়ে উভয় পক্ষের উচিত এ বিষয়ে লক্ষ্য করা আরেকটি বড় ভুল হলো মহারানা আদায় না করা মহারানা আদায় না করা ভাই আপনারা স্ত্রীর মহারণা আদায় করছেন এরকম লোক এখানে মোল্লা আত আলহামদুল্লাহ আমি দিয়ে দিছি পুরা একেবারে প্রথম দিকে দিয়ে দিচ্ছি ভাই মহারানা যারা স্ত্রীর মহর এখনো আদায় করেন নাই তারা মহর আদায় করে দিবেন এটা তার পাওনা আমাদের সমাজে স্ত্রীর মহারানা ধরা হয় অনেক কিন্তু আদায়ের বেলায় জিরো এক পয়সাও দেওয়া হয় না ঠিকই না বে ঠিক অথচ মহারণা স্ত্রীর হক আল্লাহ বলেন আতুন তোমরা মেয়েদেরকে তাদের গুলা দিয়ে দাও এটা ফরজ এটা নির্ধারিত এটা অবধারিত কর্তব্য যে তাদের মহারানা তাদের পাওনা নেহলা এটা তাদেরকে দিয়ে দাও আল্লাহ বলছেন স্ত্রীদের মহারণা তাদেরকে পরিশোধ করে দাও আমরা বলি বিয়ের রাতে বেশিরভাগ লোক বেশিরভাগ পুরুষ এখানে হয়তো আছেন বাস রাত্রে বৌরে বলে যে এখন মহারানা তো ধরা হয়েছে এখন কি করা তো বৌ বলে কি বউ কি বলে না না না আমার আমার মহারণাতে কি করবো আমি বাদ দানের সমস্ত লাগবে না আমার অনেক তো চায় মাপ চায় না যে তুমি তো মাফ না করলে এখন আমি তো আর সামনে আগে পারি না হ্যাঁ তো এই স্ত্রী তখন বলে কি আমি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বছর রাত্রি এ কথা বলবে যে না সুদূর বুধ না মহারানা যা দৌড়ছেন নিয়ে আসেন হাজির করেন এ কথা বলার মতো মহিমে কয়টা আছে কারণ আপনার ভয় আপনার যে জলম আপনার প্রতি যে আমাদের সমাজে মেয়েরা ছেলেদের প্রতি নিজের হক সে চাওয়ার মতো মানসিক শক্তি তার ভিতরে নাই আপনার জোলমের ভয়। এই বাধ্য হয়ে সামাজিকতার কারণে আপনার স্ত্রী মাফ করে দেয় সেটা মাফ হবে না তবে হ্যাঁ অন্তর থেকে যদি স্ত্রী কিছু আপনাকে ছাড় দেয় আল্লাহর জন্য বলেছেন আপনি খান কথা বুঝে আসছে আরেকটা হাদিস এক্ষেত্রে খুব কঠিন একটা হাদিস শুনে রাখেনিম্লাম বলেছেন কোন পুরুষ কোন মে কে কম হোক বেশি হোক কম বেশ যাই হোক মহারানা যদি ঠিক করে এই নিয়তে যার দূর ধুড়তে হয় আর কি আগে থেকে যদি তার ইচ্ছা থাকে স্ত্রীকে ধোকা দিবে প্রতারণা করবে মহরণা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীদের খবরদার যত দরছেন ততই দিয়ে দিবেন তবে এগুলো আমাদের কাছে মাসালা জেনে নিবেন অনেক সহজ আছে ক্যাশ টাকা দিতে হবে এমন কোন কথা নাই ভাবে আপনি আদায় করতে পারেন কিছু চালাকি করে ছেলে অথবা মেয়ের ইজিন আনার জন্য একজন বাবা যায় বাবার ঠেলে এমনি টিকা যায় না বন্ধ বাবা ফকির বাবা ফির বাবা আবার বিয়ের মধ্যে আর এক বাবা ঢুকছে কি সেটা উকিল বাবার কাজ কি বিশেষ করে মেয়ের ক্ষেত্রে হয় ছেলেরা হয় মেয়ের ইজিন আনে ইজিন মানে কি অনুমতি যে মা অবাহ নেই আর অভিভাবক হলেন বাবা যদি বেঁচে থাকেন ছেলে হোক মেয়ে হোক তাদের অভিভাবক হলো কে তাদের বাবা বাবা যা আস্ত একেবারে পাহাড়ের মতো শক্ত সুঠাম বাবা থাকতে আরেক বেডায় কি হয় উকিল বাবা হয় এটা একটা হাস্যকর এবং চরম একটি খারাপ প্রবণতা এই উকিল বাবার এই ছেলে সারা জীবন বেটারে লুঙ্গি দাও কাপড় কিনা দাও সাতা কিনা দাও কাপড় কিনা দাও ঘড়ে নিয়ে যাও কম্বল নিয়ে যাও সারা জীবন তার বাপের যাওয়া দেওয়া লাগে কম বেশ ওই বেটারও দেওয়া অনেক সময় বাপের চেতার বেড়ে দেওয়া লাগে আর ওই মেয়ে ওই উকিল বাবার সঙ্গে যার সঙ্গে দেখা দেওয়া হারাম কোনো বাবাটা বা কিছু না ভন্ড বাবা তারা দেয় তার সামনে যায় সবকিছু তার জন্য আপন বাবা আপন বাবা থাকতে অন্য কেউ ওইবাবকত্ব করার কোন সুযোগ ইসলামে নাই কাটা হারাম প্রেদিনী ভাইরা অনুরূপ ভাবে বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় খারাপ প্রবণতা হলো আসলে সবই বিবাহের ক্ষেত্রে আমি একটু গবেষণা করে দেখছি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবই খারাপ জিনিস ভালো জিনিস খুঁজেই পাওয়া যায় খুব কম বউ ভাত না কি নাম বলে যাত্রী। এটা নাম আমি দিছি যাত্রী। কেন যাত্রী দিছি জানেন কারণ শরীয়তে বিবাহের ক্ষেত্রে একটা খাওয়ার ব্যবস্থা রাখছে সেটার নাম হলো কি ওলিমা এই অলিমার আয়োজন করবে কে ছেলে ছেলের বাড়িতে হবে মেয়ের পক্ষ ছেলের পক্ষ সবাই আসে খাবে ছেলের পক্ষের লোকেরা মেয়ের পক্ষের লোকদের যে খায় যেটাকে আমাদের সমাজে এটা শরীয়তে হারাম কেন হারাম বললাম এজন্য বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এখন এটা রীতিমতো চুক্তি করে দাবি করে জোর করে মেয়ের পক্ষকে রাজি করানো আমাদের দুইশো লোক আসবে আমাদের তিনশো লোক আসবে করা হয় অথচ একটি লোকেরও কোই বাড়িতে যা খাওয়ার কোন অধিকার ইসলাম দেয়নি আলহামদুলিল্লাহ আর আমাদের যত সাদিক দোস্ত আত্মীয় স্বজন যা আছে সদ্য গোষ্ঠীর শাশুড়ির মাথার উপরে চাপাইয়া হেবেটির কাছ থেকে খাইয়া আনি তুলনা দিতে থাকি প্রতিনিধি ভাইরা ভালো করে জেনে রাখবেন বিবাহ আমাদের হ্যাঁ সুন্দর কথা বলছে আপনারা প্রেম করে বিয়ে করছেন নি বরযাত্রী দূরের কথা আপনি নিজেই যাত্রী হয়ে যাওয়ার সুযোগ নেই এরকম করেন নাই তো খবরদার ও ভাই আমার কথাটা কি বুঝতে পারছেন যদি মেয়ের বাবা খুশি হয়ে যদি আমার মেয়ের বিউপলক্ষে আমি একটা অ্যারেস্ট করব আপনারা আসেন ভিন্ন কথা কিন্তু বলা বাহুল্য আমাদের সমাজে এটা একটা বোঝা এটা একটা চাঁদা অঘোষিত একটা চাপ এটা করবেন না ঠিক আছে ভাই একইভাবে ছেলে অলিমা করলে সে অলিমা অনুষ্ঠানে উপহার নেওয়ার একটা ব্যবস্থা থাকে কি থাকে না এই উপহার নেওয়া একটা চাঁদাবাজি এই উপহার নেওয়া কি আমি বলছি না সবই সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেব কোথা বিবাহ সংক্রান্ত সব কাজগুলো বেশিরভাগ কাজগুলো উল্টা ফাল্টা আপনারা যারা বিবাহ করছেন উপহার নেন নাই এরকম কে কে আছেন হাত তোলেন আপনার বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেন নাই কারোর কাছ থেকে এত কম হাত কি সব ফকির মিস্তির নাকি আপনাদের এলাকায় ভাই নাকি সবাই মাসাল উপহার ভাই বিয়ের অনুষ্ঠানে ছাড়া ভাই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জলুম ঠিক না ভাই ঠিক বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায় কারণ কি খাবো পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হবে লেখে মানে সালাকি সুযোগ পাঁচশো এক হাজার টাকা আজকে মানে এটা নিকৃষ্ট চাঁদাবাজি লজ্জা থাকা উচিত বিবাহ একটি সুন্নত এখানে কোন উপর নামে চাঁদাবাজি করার কোন সুযোগ শরীয়তে নেই বিবাহ করবেন এভাবে বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না কেউ যদি দিতে চান মহব্বত করে সহযোগিতা করতে চান আগে পরে বহু রাস্তা আসে কিন্তু বিবাহ হবে পর্যালোচনা করা হবে এসবগুলো ভুল এবং খারাপ প্রবণতা আল্লাহ করেন এরপরে আসেন বিয়ে হয়ে গেল বরযাত্রী বরযাত্রীর আগে পরে আরেকটা কাম হয় গায়ে হলুদ গায়ে হলুদ দেয় না সবাই দিছেন না গায়ে হলুদ এটা আরেকটা বাজে প্রবণতা এটাকে বলা হয় ছেলেকে বা মেয়েকে সাজানো चंदन मेहदी हलुदान मेके सजाग सब गिंदुर हिंदू प्रथा मुसलमान बर्जन करवा उचित सब चे खो ऐसी साधारण सजा মেয়েকে মেয়েরা সাজা ঠিক আছে আসছে হিন্দুদের কাছ থেকে এবং এই সাজানোর মূল আয়োজনটাই হল হিন্দুদের পুরো হিন্দুয়ানী প্রথা যেটা অন্যাক্লম্বাচড়া ইতিহাস আছে সবগুলো বলা সময় হন নাই এরপরে আসেন আরেকটা হলো বরের আত্মীয়রা ছেলে পক্ষের আত্মীয়রা অনেক সময় দেখা যায় মেয়েকে তুলে নিয়ে যায় আগে তো পালকি সিস্টেম ছিল যে কারণে অনেক সময় পুরুষা নিয়ে যায় পর পুরুষরা দেখা যায় কি আপনার বউ কোলে হেবেটা ঘুরতেছে লজ্জা স্মরণ কোথায় গেছে মানুষের এগুলো আছে এগুলো হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন ছেলেকে দেখা যায় খালাতো বোন বান্ধবী এরা বরকে নিয়ে কি করে হাসি ঠাট্টা ফুটতি ঘরোয়া আয়োজন ইত্যাদি করে সেখানে অনেক হারাম কাজের উপলক্ষ তৈরি হয় এগুলো সবগুলো হারাম দেখেন বিবাহ বিবাহকে কেন্দ্র করে আমার মনে হয় পঞ্চাশের উপরে হারাম কাজ শুধু মানে প্রত্যেকটা আপনার হয়ে থাকে আল্লাহ করেন হইলেও মেয়ে হইলেও মেয়ে হইলে তার শ্বশুর পক্ষের শ্বশুর শাশুড়ি শাশুড়ি শাশুড়ি মামেষের দু গোষ্ঠী সবাই কি দিয়া দাও পাঁচুইয়া সালাম দাও আর ছেলে হইলেও ছেলে হইয়া যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ি পাঁচুইয়া সালাম না দেন কি বলেন টিকতে পারবেন অবস্থা খারাপ হয়ে যাবে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন এই পাশুইয়া সালাম দেওয়ার কোনো ভুল বুঝে আলমদেরকে দিয়ে তাদেরকে ভুল সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে আরেকটা হলো ওই শাশুড়ি জামাইকে অথবা মেয়েকে বউকে অথবা স্বামীকে ছেলেকে পত্র পাত্রে আপনার দুধ বাত দেয় আপনারা অনেকে খাইছেন না এ আরেক কুপ্রথা কেন দুধবাদ খাওয়া জানেন দুধবাতে থাকবো জামা কাপড় ভাঁ পাওয়া যায় রীতিমতো যেগুলো হারাম ছেলেদের জন্য পরা আর স্বর্ণের আংটি চেন এগুলো তো আছেই যেগুলো পুরুষের জন্য ব্যবহার করা কি হারাম বিবাহকে কেন্দ্র করে মেয়েরা এরকম অনেক পোশাক ইত্যাদি পরে অতিরিক্ত এক্সট্রা চুল লাগায় তারপরে যায় আপনার যেটা আপনার যেটাকে বলা হয় আঁকা বা এরকম ভাবে এত লম্বা করা যে বিবাহ করা একটা কঠিন কাজ যত কম খরচ হবে তত বেশি বরকতপূর্ণ বিবাহ হবে পৃথিবী ভাইরা আল্লাহ আমাদেরকে বিবাহের এই সমস্ত অনাচার থেকে বেঁচে সঠিক পদ্ধতিতে বিবাহ সমাজে প্রচলিত করার তফিক দান করেন এরকম ভাবে প্রবণতা মেয়েরা বিবাহে যায় বিবাহ অনুষ্ঠানে মেয়েদের যাওয়াটা এই যুগে বন্ধ করা উচিত একান্ত প্রয়োজন না হলে কারণ সেখানে সাধারণত মেয়েরা সেজে যায় সুগন্ধ ব্যবহার করে যায় যেগুলো আরামসরেছে স্পষ্ট নিষেধ আছে এবং সেখানে গেলে অনেক হারাম কাজে লিপ্ত তারা ইচ্ছা অনিচ্ছা হয়ে যেতে বাধ্য হয় সবচেয়ে বড় কথা হল যে নারী পুরুষ ঢলা ঢলি মাখামাখি হয় যেটা গুনায়ের কাজ অনুরূপ ভাবে বিবাহের ভিতরে প্রবণতা হলো প্রীতির বিবাহ অনেক পরিমাণে বেড়ে গেছে অথচ অভিভাবক ছাড়া বিবাহ কঠিন একটি বিষয় শরীরের দৃষ্টিতে বিবাহই হবে না অর্থে কোন অবস্থাতেই এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য করা দরকার একইভাবে বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র বড় দাওয়াত দেওয়া না দেওয়া হ্যাঁ সবচেয়ে বড় কমন গুনাহের কাজের ভিতরে একটা হলো বিবাহ মানে হলো ঢোলতবলা বাজানো আর গান বাজানো বাজানো ঠিক না বে ঠিক ফকির হোক আর বর্ণোক হোক মাসাল টাকা খরচ করা বাজে না না। হারাম দিয়ে যে বিবাহ শুরু হয় এই দাম্পত্য জীবন পরবর্তীতে সেখান থেকে সুখ আসবে নেক সন্তান আসবে এটা আশা করা যায় যাদের বিবাহ এগুলো হয়েছে তারা তবা করেন আর সামনে প্রতিজ্ঞা করেন আপনি নিজের হাতে এই সমস্ত অন্যায়কে প্রতিরোধ সারা খোলাসা কথা যেটা বলবো শেষ বিবাহকে কেন্দ্র করে হালাল হারাম বৈধ অবৈধ সুন্নত বেদাত ভালো কাজ মন্দ কাজ এই সম্পর্কে আপনাকে জানতে হবে হাল আপনি বিবাহ করার ইচ্ছা করেছেন অথবা আপনি কোন একটা বিবাহে আপনি মাতবরি করবেন যে কোনোভাবে আপনি ইনভলভ হবেন আপনার কর্তব্য বিবাহ সংক্রান্ত হালাল হারান বৈধ অবৈধ সব কাজগুলো জানা বিধানগুলো জানা সব আমার শেষ করে দিবে আমি যে অনেক কিছু করার আছে হারাম অনেক বিষয়ে জড়িত হওয়া না হওয়ার প্রশ্ন আছে এটা আমরা একদম বেমালু ভুলে যাই আল্লাহ সাল্লাম তালা আমাদের সমাজে বিবাহের ভিতরে যে অনাচার ডজন ডজন কবিরা গুনা হারাম এবং বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো থেকে আমাদের সমাজের বিবাহগুলোকে গুলোকে আল্লাহ তালা পরিছন্ন ও মুক্ত করে দেন শুদ্ধ সুন্দর সুন্নতি বিবাহ আমাদের সমাজ যেন হয় সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন্লাহ রবীল আসসালাম